তারা উসলা তোমরা সলাপ পড় নামাজ পড়ো এরকম আয়াত আছে আত্ম সলা আদায় করো এ কথা আছে কি আছে একামত সলাপ টা কি জিনিস এটা বুঝা দরকার একামত সলা হলো প্রদা একামত সলা হলো সলাত কায়ে হলো তার নির্দিষ্ট নির্ধারণ করে দিয়েছেন সেই মধ্যে আদায় করা মানে আপনার ফজরের নাম একটা হ্রদুদ আছে না পাঁচটা দশে শুরু হয় শেষ হয় কয়টায় ছয়টা মিনিটে শেষ হয় এইটা হলো ফজরের হুদুদ এখন আপনাকে আল্লাহ হুদুদ দিলো ফজর আদায় করতে হবে এশার একটা সময়সীমা দিয়েছেন এই সীমা রক্ষা করে সলাদ আদায় করা এটা হলো একা মতে সলাদ সলাম করা এজন্য কেউ যদি মনে করে যে আমার আজকে অনেক বেশি কাজ আছে আমার সলাৎ হবে কেন হবে না আল্লাপাকলা পরস করেছেন মুমিনদের উপরে কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয় বুহারি এবং মুসলিমের রায়ে হল নবী সালাম উত্তরে বললেন আরিসে আব্বালে সোলা করা। এটাই হলো আল্লাহ সুবান সবচেয়ে প্রিয় আমল অর্থাৎ ফজর ওাক্ত হবে তখন আমার দুনিয়াবি সব কাজ স্টপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে আমার এক নম্বর কার্যতালিকায় চলে আসবে কিহরের চলা জহরের বাক্য হল বারোটা পনেরো মিনিট হলো এখন আমার দুনিয়াবী সব কার্যক্রম স্টপ বন্ধ করে দিবে বন্ধ করে দিয়ে আমার কার্যতালিকায় এক নম্বরে আসবে সলাতুল জোহর আসরের ওয়াক্ত হবে আমার কার্যতালিকায় এক নম্বরে সলাতুল আসর মাগরীবের ওয়াক্ত হবে এক নম্বরে সলাতুল মারীব এশার ওয়াক্ত হবে এক নম্বরে সলাতুল এসা এই আমলটি আল্লাহ সোহান তাহলে মসজিদ নবীতে সে নবী সালামের যুগের সুন্না এখনো জারি আছে পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক বিলুপ্ত হয়ে যাবে কিন্তু কেমক পর্যন্ত দুই হারামে শূন্যগুলো বিলুপ্ত হবে না